আসসালামুকুমতারকমিয়মুরসলী নহমদাবাহি আজমাই প্রিয় শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা ইমাম নবাবি রাহেমাহুল্লাহ পণ্ডিত রিয়াদুসালাহীন কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছে আজকে আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো জানাজার অধ্যায় এ বিষয়ে আমরা ইতিমধ্যেই কিছু আলোচনা পূর্বের দর্শে শুনেছি যেখানে আবু আব্দুর রহমান বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম জানাজাই যে দোয়াগুলি পড়েছেন সেটি হল আল্লাহ রাহামু ওয়া আফিহিআ ওয়া আক্রিম নজলাহু ও এবং এ ধরনের সুন্দর সুন্দর দোয়া যখন আল্লাহ নবীসাল্লাম মাইঙ্গিতের জন্য পড়েছেন তো সাহাবি সে আক্ষেপ করেছে যে এই দোয়াগুলি শুনে আমার মনে যেন আশা জাগল যে এই মাইগেত যদি আমি হইতাম তাহলে না কত সৌভাগ্যবান হতো একাধিক দোয়া যেগুলি হাদিস থেকে সাব্যস্ত আছে। এগুলি দোয়া করা দরকার কারণ এ বিষয়ে নবী করিম সাহা বলেছেন আবু হর রাজা আল্লাহতআল্লাহ হাদিসে বর্ণনা করেছেন যে বলেন ঈদ আসাল্লাহ তুম আলাল মাইগিত ই ফখলিস দোয়া যখন তোমরা কোনো মাইগিতের জানাজা পড়বে তোমরা তার জন্য আলোচনা শুরু করবো সেটি বলেন আমাদেরকে নবী করিম সালাম সালা রসুলাম আল রাজিন কোন একজন মুসলমানের জনাজর সালাদ আমাদের আদায় করতেছিলেন ফেত হু ইয়কুল তো আমি তখন ওনার মুখ থেকে এই দোয়াটি পড়তে শুনেছি আল্লাহ ই ফুলানা ও হাবলি জুয়ারিকা ফি ফিতা বনার এই দোয়াও আল্লাহ নবী সালাম জনাজা পড়তেন وعن عبد الله بن أبي أوفى رضي الله عنهما أنه كبر على جنازة ابنت له أربع تكبيرات فقام بعد الرابعة وقدر ما بين التكبيرتين يستغفر لها ويدعو ثم قال كان رسول الله سلام يسنع هكذا عبدالله بن أبي أوفى رضي الله عنهما تنبولن تنبولن جنازة تكبير دلن سل جنازة پورا تنبولن تو تنبولن جنازة تكبير دلن ফাঁকা মবাদ রাবে আতে চতুর্থ তাকবীরের পরেও উনি কাকাদ রা বাইন তাকবির দুই তাকবীরের মাঝখানে যতটুকু সময় হয় এতটুকু পরিমাণ ইস্তাকফির উনি ইস্তেকফার করলেন ক্ষমা চাইলেন ওয়াদু এবং তার জন্য দোয়া করলেন তুমা কল এবং বলেছেন কান আর মেসনা হাকা হল্লা নবী সাল্লাম এভাবে করেছেন অর্থাৎ এখানে একটু অতিরিক্ত জিনিস পাওয়া যাচ্ছে সেটা হলে আমরা পূর্বে শুনেছি যে প্রথম ত্যাকবীরের পর সুরাফাতেহা দ্বিতীয় ত্যাকবিরে দোর শরীফ তৃতীয় ত্যাকবিরে দোয়া আর চতুর্থ ত্যাকবিরের পর সালাম ফিরে দেওয়া কিন্তু এখানে বলছেন যে চতুর্থ তাকবিরের পর উনি দেরি করেছেন এবং সেখানেও ইস্তেকফফার এবং দোয়া করেছেন এর পরে যেটা পরিচ্ছেদ সেটা হলেই যে জানাজাকে তাড়াতাড়ি দাফন করে দেওয়া মাইঙ্গেতকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দেওয়া এ বিষয়ে প্রথম হাদিস যেটি সেটি النبي صلى الله عليه وسلم قال اسرعوا بالجنازه فان تکوا صالحه فخير تقدمونها الی আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اسرعوا بالجنازه তোমরা জানাজাকে তাড়াতাড়ি নিয়ে যাও فان تکوا صالحه ও জানাজা যদি নেককার বানদার তাহলে ভালো জায়গায় তাকে তাড়াতাড়ি পৌঁছাও কবর থেকে তার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তাহলে তাকে তুমি দেরি করো না দুনিয়ার চাইতে উত্তম জায়গায় তুমি তাড়াতাড়ি তাকে পৌঁছাও আর যদি ওই ব্যক্তি এমনটা না হয় অন্য কিছু হয় অর্থাৎ সে যদি নেক না হয় বাতকার মানুষ যদি কেউ হয় ঘর থেকে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করা তাড়াতাড়ি দাফন করার বিষয়ে আল্লাহ নবীসালাম এভাবে তাকিদ করেছেন ওয়ান তিনি বলতেন ইদা উদিয়াত যখন জানাজা রেডি করা হবে রিজা আনা পুরুষরা যখন সে জানাজাকে কাঁধে উঠাবে যদি ওই নেকর ব্যক্তির জানাজা হয় ভালো মানুষের জানাজা হয় কয়ালাত তখন বলে কদি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও সে মৃত্যু ব্যক্তি সে নিজেই বলে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও দেরি করো না ওয়াঈন কায়না গায় সাহা আর যদি ওই জানাজাটি কোনো নেককার মানুষের না হয় বদকার মানুষের যদি হয় কয়ালাত তখন ওই জানা যায় ওই মৃত্যু ব্যক্তি তার পরিবারকে আওয়াজ দিয়ে বলেছ তোমরা আমাকে কোথায় এই আওয়াজটি সকল মখলুক শোনে ইল্লাল ইনসান মানুষ বেদিত ওলা ও সামিয়াল ইনসান উল্লাক আর মানুষেরা যদি আওয়াজ শুনতে পাতো তাহলে তারা বেহুশ হয়ে যত তাহলে তারা বেহুস হয়ে যাত রাহুল বোখারিমাম বুখারি রহমুল্লাহ হালিস আসছেন পরে যে পরিচ্ছদ বাবু তাজি ইদ্দাইন আনিল মাইদ বলছেন মাইতের যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণটাকে তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়া মাইয়েতের পক্ষ থেকে যখন ঋণ থাকে তাহলে তার যারা ওয়ারিস থাকবে যতদূর সম্ভব তাড়াতাড়ি ঋণটাকে পরিশোধ করে দেওয়া অল মুবাদছেন এবং তারাতাড়ি তার কাফোনের ব্যবস্থা করা আনি আনহু আবু হুরার তিনি বলেন আনী নসাল্লাম কল নবী করি বলেছেন নাফস এটা তার ঋণের সাথে ঝুলান্ত অবস্থায় থেকে যায় মমিনের রু ঝুলন্ত থেকে যায় ঋণের সাথে হাত্তা ইখদা আনহু যতক্ষণ পর্যন্ত তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া না হয় তো এই জন্য ঋণ থেকে দূরে থাকার দরকার আমরা এর আগেও হাদিস শুনেছি যে আল্লাহ রবী ইসলাম বলেছেন সে যখন আল্লাহর রাস্তায় যান এবং মাল যখন দুটাই কুরমানি দিয়ে দেয় তখন তাকে জান্নাতে যেতে কোনো বাধা থাকে না তবে ইল্লা দেয় রিন যদি থাকে তাহলে সেটা বাধা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত ওই ঋণটাকে পরিশোধ করে না দেওয়া হবে তার ফয়সলা হবে না সে জান্নাতে যেতে পারবে না এটা তার জন্য বাধা হয়ে দাঁড়াবে এই জন্য মৃত ব্যক্তি তার যদি কোনো ঋণ থাকে তাহলে তার সে নিজে কোনো অর্থ রেখে যাক অথবা তার ওয়ারিশের পক্ষ থেকে ঋণটাকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করতে হবে অন্যথাই ওই ব্যক্তির আজাব হবে এই ঋণের কারণে এবং তাকে ঋণ তার স্বভাব দেওয়া পরিশোধ করতে হবে কেয়ামতের দিন বাবুল কাবর কবরের পাশে করার অধ্যায় এ বিষয়ে যে হাদিসটা আমাদের সামনে আছে সেটি হল আন আলী আনহুকাল কুননা ফি জানা ফি বাকে আলী রাজা আল্লাহ তালু তিনি বলেন আমরা বাকি উল হরকাদে কোনো একটি যায় আমরা অংশগ্রহণ করেছিলাম ফ আতা না রসুল ফকাদ নাম তিনি আমাদের মাঝে আসলেন এবং তিনি বসলেন ও কাদ না হাউলাহু এবং আমরাও ওনার চারিপাশ্বে গোল হয়ে বসলাম ও মা আহ উমেক সারা তো ওনার কাছে মাথা বাঁকা একটি ছড়ি ছিল ফাসা উনি মাথা একটু নিচা করলেন এবং উনি ওর ছড়ি দ্বারা মাটিতে এরকম নড়া দিচ্ছিলেন এবং তার ঠিকানা জান্নাতে লেখা হয়েছে এবং তাহলে আমাদের আমনের দরকার কি আমাদেরকে যদি আল্লাহ আগেই তাকদিরে লিখে দিয়ে রাখেন যে আমি যাব আর আল্লাহ যদি আমাকে বললেন এমলু ফুলাহু বলছে তুমি আমল ছেড়ে দে বসে না আমল ছেড়ে দে বসে থাকো না কারণ আমালু তোমরা আমল করো কারণ তাকে যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তাহলে জাহান্নামী কাজ তার দ্বারা নিবেন তোমার তো জানা নেই তোমার কি লেখা আছে বিধাই তুমি ভালো কাজ করার চেষ্টা করো বাবু জন্য দোয়া করা দাফনের পর এবং কবরের পাশে বসা এ বিষয়ে বলেন নবী করিম সাহায্যাম যখন কোনো মাইতের দাফন করা থেকে উনি ফারেগ হতেন দাফন করা যখন সম্পন্ন করতেন ওয়াকা ফলে তো কবরের পাশে উনি দাঁড়াতেন এবং বলতেন ইস্তাকুম তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও এবং তার জন্য দোয়া করো সে যেন তার প্রশ্নের উত্তরে যেন অটল থাকতে পারে ও দর্শক মণ্ডলী আমরা মৃত্যু ব্যক্তি সংক্রান্ত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 सम्पर् कीसलमर अन्य नीतिमला अनुष्ठान जो इसलमी लेंदेन शुक्रवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेश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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নিসগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে স ডাকুন আলহামদুলিল্লাহ রসুল সম্মান তো শ্রোতা দর্শক মন্ডলী আমরা যে পরিচ্ছদ নিয়ে আলোচনা শুরু করছিলাম বিরতির পূর্বে সেটি হল যে মাইকিতের যদি কোনো ঋণ থাকে সে ঋণটি ওয়ারিসেরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরিশোধ করে দেওয়া দরকার এ বিষয়ে বলেছেন নাফস এটা তার ঋণের সাথে ঝুলান্ত অবস্থায় থেকে যায় মমিনের রু ঝুলন্ত থেকে যায়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 আলী রাজা আল্লাহালু তিনি বলেন আমরা বাকিদে কোনো একটি জানা যায় আমরা অংশগ্রহণ করেছিলাম ফাকাদ ফুল ফিরসালাম তিনি আমাদের মাঝে আসলেন এবং তিনি বসলেন ও কাদনা না এবং আমরাও ওনার চারিপাশ্বে গোল হয়ে বসলাম ও মা উমেক সারা তো ওনার কাছে মাথা বাঁকা একটি ছড়ি ছিল ফানাকা উনি মাথা একটু নিচা করলেন এবং তার ঠিকানা লেখা হয়েছে এবং জাহান্নে লেখা হয়েছে তাহলে আমাদের আমলের দরকার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 বলছেন মাইগিতের জন্য দোয়া করা দাফনের পর এবং কবরের পাশে বসা এ বিষয়ে ওয়ান আবিল আবু আবদুল্লাহ ওকিল আবুল্লাহান বিন আফান তিনি বলেন নবী করিম সাল্লাম যখন কোনো মাইঙেতের দাফন করা থেকে উনি ফারেক হতেন দাফন করা যখন সম্পূর্ণ করতেন ওয়াকাফ আলৈহি তো কবরে পাশ্বে উনি দাঁড়াতেন ওয়াকা এবং বলতেন ইস্তাকুম তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও ওয়াসালুল এবং তার জন্য দোয়া করো সে যেন তার প্রশ্নের উত্তরে যেন অটল থাকতে পারে আন আল কারণ তোমাদের ভাই কে এখন জিজ্ঞাসা করা হবে তো যখন কোনো মাইগেতকে কবরে রাখা হয় কবরে রাখার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে তাকে উঠায় নেই উঠায় নিয়ে তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা অমা দিনুক তোমার রব কে তোমার দিন কি তো যদি সে মোমেন হয় মুসলমান হয় সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিন আর ইসলাম আমার দিন ইসলাম আর এই ব্যক্তি তিনি হল আমার রসুল মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আর যদি সে মানুষ দিনদার না হয় নেককার না হয় তাহলে বলবে হা হি হায় আফসোস আমি উত্তর জানি না উত্তর জানি না আগের হাদিস আছে ফা লম্বা হাদিস আমরা ইতিপূর্বেও এটা শুনেছি তিনি বলেন যে আমাকে যখন তোমরা দাফন করবা আমর বেন আস তিনি বলেন আমাকে যখন তোমরা দাফন করবা ফাওলা কবরি আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকবা কতক্ষণ কাদামা তুনহারু জুন যতক্ষণ পর্যন্ত একটি উঠ জবাই করতে যত সময় লাগে এবং তার গোস্ত বিতরণ করতে যত সময় লাগে দাঁড়িয়ে থাকবা বলছেন কারণ তোমাদের কবরের পাশে থাকাটা হয়তোবা আমি সঙ্গ অনুভব করব। আমি মনে করব যে আমার সাথে এখনো আছে আলম মাদা উরা যে বিহি রসুল রব্বি এবং আমি জানতে পারবো যে আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে যে ফেরেস্তা আসবে তাকে কি উত্তর দেওয়া যায় এটা আমি জানতে পারবো বা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত ও দর্শক মন্ডলী তো আমরা জানতে পারলাম যে মাইয়েতের কবরে মাইয়েতকে কবরে রাখার পর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা শূন্য তবে সেখানে দোয়া অন্য রেওয়ায়তে যেটা আছে যে আল্লাহ বলছেন যে ইস্তাক ফিরুল হি কুম তোমার জন্য ক্ষমা চাও তো সেখানে বলতে হবে আল্লাহ হম্মা গফরিল্লাহ আল্লাহ রাহাম হু আল্লাহ হম্মা সাব্বিত হু তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ তুমি তাকে উত্তরটা সহজ করে দাও আল্লাহ তুমি তাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি তাকে অটল বানিয়ে দাও তো এই ধরনের দোয়া সৈন্য কেউ যদি আরবিতে নাও জানে বাংলায় বলবে বাবু সদকাতে আনিল মাইগেত দোয়া উল্লাহ বলছেন মাইগিতের পক্ষ থেকে সদগা করা এবং মাইগেতের জন্য দোয়া করা মাইতের পক্ষতে সদগা করা এবং তার জন্য দোয়া করা এ বিষয়ে সুরে হাসরের দশ নম্বর আয়া আল্লা ওই সমস্ত লোক যারা তাদের পরে আসে তারা বলে রব্বানা আয় আমার প্রতিপালক রব্বানা উ ফিরা আমাদেরকে ক্ষমা করে দেন সাবাক ইমান এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকেও ক্ষমা করে দেন যারা আমাদের পূর্বে ইমানে আসছে যারা দুনিয়া থেকে চলে গেছে তো মমিনদের দোয়া এরকম হওয়া দরকার নিজের জন্য এবং নিজের যারা পূর্ব পুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা দরকার তো এই দোয়া সকল মাইঙ্গিতের পক্ষ থেকে এই দোয়া জরাবান ফিরলেনা ওলি খোয়ান আবিল ইমান আইসা জিয়্লাহালনহা তিনি বলেন যে একজন ব্যক্তি এসে নবী করিম সালামকে বললো আমার মা হঠাৎ করে মারা গেছে আমি মনে করি যে উনি যদি কথা বলার সুযোগ পাইতেন তাহলে আমি যদি তার পক্ষ থেকে সাদগা করি আমি তার ছেলে আমি যদি আমার মার পক্ষ থেকে সাদগা করি তাহলে এই সাদকার বদলা কি সে পাবে কল আঃ হাদিস কল ইদা মাত আল ইনসান ইনকাত আমল হু ইল্লামিন সালাস আল্লা বলছেন মানুষ যখন মারা যায় তার আমলের রাস্তা সব বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাস তিনটা রাস্তা ছাড়া সাদকাতফা এমন এলিম যে এলিম দ্বারা মানুষ উপকৃত হবে আউ্লা দিন অথবা নেক সন্তান যদি তার জন্য দোয়া করে তো নেক সন্তান দোয়া করুক তার পক্ষে থেকে সদকা করুক এর স্বভাব ওই মৃত্যু ব্যক্তি পাবে এ ছাড়া। অন্য যেগুলি আমরা করে থাকি সেগুলির স্বভাব পাওয়ার কোনো গ্যারান্টি নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা মৃত ব্যক্তির বিষয়ে আমাদের করণীয় কি কাজ আমাদের কি কি দায়িত্ব সে বিষয়ে আমরা রিয়াদুস আলহিন থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসতেছিলাম তো এ বিষয়ে আরও কিছু আলোচনা আমাদের সামনে আছে যেটা আগামী দর্শে আমরা শুনবো ইনশাআল্লাহ তালা তো সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই বিদায় নিচ্ছি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 फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार अर्थात तुम्हारा नामजा दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে এক জোয়ার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 জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তৌহিতের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আর সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়